زمن جميل كان فيه سمونا كانت به أمجادنا تتوالى كانت عزائم أمة خفاقة রাসুল সাল্ল্লাহ আলীহাসাল্লাম বলেন ক্যামতের পূর্ব মুহূর্তে ব্যাপক পরিমানে রক্তপাতের ঘটনা ঘটবে ব্যাপক পরিমাণ হত্যাকাণ্ড সংঘটিত হবে রাসুল সাল্ল আলি সাল্লাম বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে আসমান থেকে স্যাটেলাইটের মাধ্যমে ফেতনা বর্ষিত হবে এই ফেতনা গ্রাম শহরের সকল মানুষকে গ্রাস করবে রাসুল সাল্ল আলিসাল্লাম বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে পোশাক পরিহিত উলঙ্গনারীদের আত্মপ্রকাশ ঘটবে রাসুল সাল্ল আলী হুয়াশাল্লাম বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে গায়িকা ও গান বাদ্যের ব্যাপক প্রচলন মাদকের সংঘটিত হবে রাসুল সাল্ল আলিসাল্লাম বলেন কেয়ামতের পূর্ব মুহূর্তে পুরুষের সংখ্যা কমে যাবে নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে রাসুল সাল্ল আলিহাস্লাম বলেন কিয়ামতের ব্যক্তিরা বলেন কিয়ামতের সমাজের লোকেরা উঁচু মর্যাদার আলীহুয়া সাল্লাম বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে নিকৃষ্ট আলেমদের আত্মপ্রকাশ ঘটবে তারা শাসকদের পাঁচ গোলামে পরিণত হবে রাসুল সাল্লু আলিহ্লাম বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে দরিদ্র লোকেরা বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করবে সুচ্চ ভবন নির্মাণ করবে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে মসজিদ গুলো হবে মসজিদের সৌন্দর্যতা বর্ধনের জন্য প্রতিযোগিতা চলবে কিন্তু মসজিদে অবস্থান করা মানুষগুলোর মাঝে বিন্দু পরিমাণ হেদায়ত থাকবে না বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে ব্যাপক পরিমাণে ভূমিকম্প হবে রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে সময়ের বরকত কমে যাবে সময় দ্রুত গতিতে অতিবাহিত হবে সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহ আলীকাল্লামের উল্লিখিত ভবিষ্যৎবাণীগুলোর বাস্তবতা আজ আমরা সচক্ষে প্রত্যক্ষ করছি उपस्थिति रसुल्लाह आलिम आरोम गुलंदजाहिदीनगण हिंदुस्तान विजय करान जालिम शासक लोहार शिकल लागिए तक टान सल्लाहम आो कमत तक ना जतना मुसलमानी साथड़ान युद्धे लिप्त है जी युद्ध मुसलिमरा विजयी हो यहुदीरा मुसलमान भय गा पीछने पाला पाथर पीछने पाला बे। গাছ আর পাথর মুসলমানদেরকে ডাক দিয়ে বলবে হে মুসলিম আমার পিছনে একজন ইয়াহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো মুসলমানেরা তাদেরকে ধরে ধরে হত্যা করবে রাসুল সাল্লু আলিহাসাল্লাম আরো বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে ইমাম মাহদি আলিহাল্লাসাল্লামের আগমন ঘটবে তার নেতৃত্বে মুজাহিদিনগণ সকল কুফুরি শক্তির বিরুদ্ধে লড়াই করবে রাসুল সাল্লু আলিহাসাল্লাম আরো বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে তার জালের আত্মপ্রকাশ ঘটবে সে সমগ্র পৃথিবীতে রাজ্য সৃষ্টি করবে আরো বলেছেন ক্যামতের পূর্ব মুহূর্তে তিনি এসে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন দাজ্জালকে হত্যা করে সকল ফিতনার অবসান ঘটাবেন অবশেষে আবারও সমগ্র পৃথিবীতে শান্তি ফিরে আসবে আবারও সবাই কালেমার সুশীতল ছায়াতলে শান্তিতে বসবাস করবে